জাবির ইবনু আবদুল্লাহ রজিল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন খন্দক যুদ্ধের দিন উমর রজিয়াল্লাহ তাল্লাহনু কুরাইশ গোত্রের কাফিরদের মন্দ বলতে বলতে আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল সূর্য প্রায় ডুবে যাচ্ছে অথচ আসরের সালাত আদায় করতে পারেনি তখন নবী সাল্লা আলিয়া সাল্লাম বললেন আল্লাহর কসম আমিও তা এখন আদায় করতে পারিনি বর্ণনাকারী বলেন অতপর তিনি মদিনার বুথান উপত্যকায় নেমে উঁজু করলেন এবং সূর্যাস্তের পর আসর সালাত আদায় করলেন অতপর মাগরিবের সালাত আদায় করলেন